বাংলা মানবতা সমাধান সম্মানিত সুদী দর্শক বৃন্দ পৃথিবীর যে জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে পৃথিবীর অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত মুবারক জানাচ্ছি হাজ ইসলামের পঞ্চম নম্বর রকম আর এটি সামর্থ্যবান ব্যক্তির উপরেই ফরজ যারা শারীরিক ও আর্থিক সামর্থ্য রাখে তাদের উপরে ফরজ আর এই সময়ে এসে নির্দিষ্ট শায়ারগুলিতে নির্দিষ্ট সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের হাজিগণ এসে সমবেত হন এই মহাসম্মেলনে যে মহান শিক্ষাগুলি রয়েছে এটা যদি আমরা জানতে পারতাম আর এটাকে বাস্তবায়ন করতে পারতাম হয়তোবা আমরা আমাদের সমাজে একটা বৈপ্লবী পরিবর্তন আসত আসুন এ বিষয়ে আমরা আলোচনা আজকে শুনব আর এতে আমাদের সাথে যে সমস্ত অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমেই তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিয়েছি প্রথমেই আমি রয়েছি হাউর হোসেন আপনাদের সাথে আর আমার দিকে যিনি রয়েছেন শেখ আহমদুল্লাহুল্লাহ আমার সর্ববু রয়েছেন শেখ মুজাফর বিন মহসেন আমাদেরকে কি দিয়ে গেছেন সেটা আমাদের জানতে প্রথমেই আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে বলব হজের উপকারিতা সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনায় ধন্যবাদ হজের দুনিয়াবি উপকারের সবচেয়ে উপকার হল যেটা হজ তোমরা করো হজ করো ওমরা করো একটার পর একটা করো এই দুটো জিনিস তোমাদের থেকে দুটো জিনিস ধুয়ে দেবে একটা হলো পাপ আর একটা হলো দারিদ্র হজের মাধ্যমে দুনিয়ায় আমরা যেটা পায় যদি হজ মাকবুল হয় হজের দোয়াগুলো সুন্নামতাবে আদায় করতে পারে মাকবুল হয় তাহলে অবশ্যই অগণিত নমুনা আছে যে হজের মাধ্যমে মানুষ তার সকল দোয়া কবুল করতে পেরেছে এবং দুনিয়াবি সচ্ছলতা অর্জন করেছে তবে শর্ত হলো হসটা হজের মতো হতে হবে হজটা মকবুল হতে হবে এটা হলো হজের প্রথম লাভ আর হজ এমন একটা এবাদত যে এবাদতের দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের আগেও আলোচনা করেছি যে তোমরা দুনিয়ার জন্য চাও আখেরাতের জন্য চাও আর এ কারণেই হজের মাধ্যমে একটু বলি যে আপনি যেটা বলছেন কথা আমার মনে হয় যদি আমাদের সমাজের দর্শক আমাদের সমাজের স্বাভাবিক চিত্র দেখেন হজ করেছেন আর অভাবে কারো কাছে হাত পাততে হয়েছে এমন একটি মানুষের মধ্যে যদি তারা সমাজে দেখাতে পারে গরিব মানুষ সমাজের মানুষের মুখে শুনেছি চোখে দেখেছি যে হজের পরে তার সচ্ছলতা বাড়তে আছে বাড়তে আছে বরকত বৃদ্ধি পেয়েছে সবচেয়ে মজা হলো প্রথমবারে যখন হজ করবেন তখন হজ করব না টাকা নেই এরপরে আল্লাহ এমন সচ্ছ দিয়েছেন এখন প্রতি বছরই হস করতে পাগল হয়ে আছে ধন্যবাদ আপনাকে শেখ মুজাফর এখানে দেখতে পাচ্ছি যে তৌহিদের একটা মাঝর প্রকাশ সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিমরা তৌহিদের যে একটা প্রকাশ ঘটাবে এই প্রকাশটা যে এটা কি আমাদের জাগতিক জীবনে একটি বৈকল্পিক পরিবর্তন আনে না জি এটা একটা বড় ব্যাপার যে মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া হল মানে পবিত্র জীবন জি তাওহিদি জীবনটা পাওয়াটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি এই জন্য যখন একজন ব্যক্তি বাক্য উচ্চারণ করে লাভ আল্লাহ লাখ করে এবং আরাফার মাঠে গিয়ে বারবার যখন মূল জিনিস হলো মুসলিম জীবনের মূল প্রতিপাদ্য বিষয় হলো তাওহিদ যখন তাওহিদটা পেয়ে গেল তার জীবনে প্রশান্তি আনবে দুই যখন কোনো ব্যক্তি পাপ থেকে মুক্ত হলো করলো না ওই ব্যক্তি অনুরূপ ফিরে আসলো কালাদাত তার মা যেন তাকে সেদিন জন্ম ইষ্ট নবজাতক সন্তান যেরকম নিষ্পাপ হয় সেভাবেই আপনার জি কি হয় একজন এখানে যখন ব্যক্তি পবিত্র না হতে পারি আল্লাহ রব আলমের কাছে যেগুলো চেয়েছি আল্লাহ বরকত দিবেন না এই জন্য ইন আউ্লা উদিয়ালে মুবার কথাটা কেন বলা হয়েছে বরকতময় কাবাকে করা হওয়ার কারণটা কি মানে আমি যদি সেখানে যাই আর পবিত্র জীবন লাভ করিবনটাই এবাদতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে সর্বত্রই আমি যেটা যখন করবো আল্লাহরাব বলে আমি সর্বক্ষেত্রে বরকদান করবেন ধন্যবাদ আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে হজের উপকারিতার ভিতরে আরেকটি হল ভাতৃত্ব বোধের প্রকাশ আমরা দেখতে পাই হজ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন বর্ণের বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন ভাষা বিভিন্ন ভূখণ্ডের মানুষ একসাথে হয় তাদের ভিতরে একটা মানসিক ব্যাপার এখানে আসে যে একজন নাইজেরিয়ান অথবা আফ্রিকান অথবা আমেরিকান অথবা অন্য কোনো প্রদেশের মানুষ আমার পাশেই দাঁড়িয়ে সালাদ আদায় করছেন বা আর আছেন আমার কিন্তু মানসিকভাবে মনে হয় যে আমার মুসলিম ভাই তিনি এই যে মুসলিম ভাতৃত্ববোধেরই তৈরি হয় এক দ্বিতীয়ত হজ যেহেতু কঠিন কাজ অনেক বয়বৃদ্ধ মানুষ অনেক কষ্ট করেন আমার তো মনে হয় যে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ভাষার যে কোনো বর্ণের এবং যে কোনো ভূখণ্ডের মানুষ হোক না কেন কোনো একজন মানুষ পুরুষ হোক অথবা মহিলা হোক তিনি অথবা শিশু হোক কষ্ট নিপতিত হচ্ছেন দেখলে অন্য কোনো জায়গায় হলে তাহলে চিন্তা করতেন যে আমার দেশের কিনা লোকটা আমার বর্ণের কিনা কিন্তু হজের এই অনুসঙ্গে উপলক্ষে আমরা দেখি যে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন সকলেই এই যে ভ্রাতৃত্বের একটা প্রশিক্ষণ এখানে হজ হচ্ছে পাশাপাশি হজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে বলব যেটা হল যে হজ আমরা দেখতে পাই সেখানে আপনার এক ধরনের পোশাক আবার দেখা যাচ্ছে সবার মাথা খালি একরকম নগ্ন পদ স্যান্ডেল পরে আমরা সবাই এক ধ্যানে নিমগ্ন হয়ে সবাই বলছি আব্বাহিক আল্লাহ লব্বাহিক কালো আর সাদা উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই পোশাক সবারই এক করতে সবারই না জি অবশ্যই এটা খুবই মানে স্পষ্ট কয়েকটা জিনিস সাম্য দিচ্ছে না শুধু সাদা কালো বরণ সব একসাথে আছে এক পাশাপাশি দাঁড়াচ্ছে করে ভাবে মানব সভ্যতা এর দ্বিতীয় কোন নজির নেই মানুষ অনেকে অনেক ধর্মে সম্মিলিত হয় কিন্তু সবাই এক পোশাক পরে না এক পোশাক সবাই অনেক বড় বড় ধর্মীয় সমাবেশ হয় যেখানে এক বর্ণের মানুষের আলাদা জায়গা আর বর্ণের মানুষের আলাদা জায়গা এই বর্ণের মানুষ বা এই সম্প্রদায়ের মানুষ ওখানে যেতে পারে না সম্মেলন মহা কিন্তু বিভক্তি ও মহা। কিন্তু একমাত্র যেখানে কোন বিভক্তির কোনো লেসমাত্র নেই এবং বিভক্তিকে সমলে বিলোপ করার জন্য পোশাকের বিভক্তিপন্ধ দূর করে দেওয়া হয়েছে একদম সবাই এক পোশাক এক মুখের কথাও দূর করে এক কথা যেটাই করুক না কেন সেটা আল্লাহর জন্য হতে হবে সবচেয়ে বড় বিষয় হলো যে হজের উপকারিতা মুস্তিমুম্ম ভোগ করে ঐক্যের একটা বড় একটা দৃষ্টান্ত একই ইমামের পিছনে ছালাতাদাই করার একটা দৃষ্টান্ত অনুরূপভাবে একই দিনে এক জায়গায় জমা হওয়া সবাই মিলে কোনো ভেদাভেদ নাই যেহেতু হজ্জে যখন একজন মানুষ অংশগ্রহণ করে তখন অনেকগুলো আহ একই সঙ্গে পালন করা লাগে সেই ক্ষেত্রে একজন ব্যক্তি নিজ দেশে গিয়ে কেন ভাতৃত্ব বোধে ঐক্যের প্রতীক হিসাবে নিজে মডেল হিসাবে নিজে উন্মুক্ত কেন করতে পারবে না এখানে মানে আমরা আজকে ভেদাভেদ করে দিয়েছি কিন্তু উমর রাজমের সময় যখন অর্ধ জাহান ইসলামী খেলা পরিচালিত হয়েছে তখন তো ভেদাভেদ এরকম ছিল না একই খলিফার আন্ডারে অনুরূপভাবে উসমান আলী রাজাল আনহুম তাদের সময়ে একই নেতৃত্বে গোটা বিশ্ব পরিচালিত হয়েছে মুসলিমরা সেখানে এমনটা ভেদাভেদ ছিল না হজ প্রতি বছর মনে করে দেয় যে ইসলামী মহা সম্মেলন হলো হজ এটা হলো ঐক্যের প্রতীক ভেদাভেদের বিধান মানার স্বার্থে একই রুটে একই আদর্শে একই জাতিতে ঐক্যবদ্ধ হতে কেন পারব না মানে হজ যতটা উচ্চ প্রদান করে আমাদের তো সেখানে একটাই স্লোগান এই কালিমা আমাদের পালন করতেছি এত সুন্দর দৃষ্টান্ত নেই সবচেয়ে বড় মানে কল্যাণ করা একটা দিক আর মাঠে সামিল হওয়া যেখানে আল্লাহ রা আলামিন মানে শপথ নিয়েছিলেন আদম সন্তানদের কাছে আলাস্ত বির এখানে সকলের উপস্থিতিতে হয়েছিল এটা আর তখনই বলেছিলাম আমরা কলবালা শাহিদনা আমরা বলেছিলাম যে হা এই যে একই জায়গায় আবার একত্রিত হওয়া মানে এটা হজ্জের একটা বড় ধরনের ঐক্য প্রতিষ্ঠার প্রতিষ্ঠা শুধু নয় যারা ঐক্যবদ্ধ আছে ছবি একত্রিত হবে এটাই স্বাভাবিক সম্মানিত সুদীয় দর্শকবিদ্যার সময় হলো আমাদেরকে একটু বিরতিতে যাওয়ার ছোট্ট বিরতিতে যাচ্ছি আপনারা কেউ দূরে যাবেন না কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ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 सब समस्या समाधान समाज सुखी कुरान मानवतार महान सम्पद देखुर रहमान मदानी साथ जीवन गड़ी আজ সন্ধ্যা সাড়ে সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে নবী দের কাহিনী আজ সন্ধ্যা 6টায় আপন সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে বিএস টিভি বাংলায় মুসফিকুন متعطفون السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد সম্মানিত সুদিদর্শকবৃন্দ পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সকলকে রইল প্রাণডালা শুভেচ্ছা আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটি হলো আপনার হাজ্যের যে উপকারিতা তার যে বিষয়টা আমরা বিরতির পরেই আবার যেটা আলোচনা শুরু করছি সেটা হল হাজ শুধু অক্ষ অসংহতির প্রতীক নয় হজেও সেখানে বিশ্ব অর্থনীতির চাকাটা কি হবে সচল করে আল্লাহর আলম দান করেছেন সেই পশুগুলি আমরা জবাই করছি সেখানেও আল্লাহর নাম নিচ্ছি প্রত্যেকটা পশু জবাইর সাথে সাথে হচ্ছে এই আল্লাহ আলোক জি ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকারিতা হজের সেটা হলো এই যে হজে আল্লাহ ফাক সাহান তাল্লা বিধানী দিয়েছেন যে হাজিরা প্রত্যেকেই আল্লাহফাকবুলের সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ হাদি জবা করবেন হাদি জবাই আমরা সকলে জানি যে বিশাল সংখ্যা দাঁড়ায় এটা আজকের বাস্তবতায় প্রায় ২৫ লাখ তিরিশ লাখ মানুষ যদি হজে আসে তাহলে যদি পাঁচ লাখ লোক আমরা বাদ দিই হজে এফরাদের অথবা যাদের সামর্থনায় যাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে সিয়াম बाकी जरा आश पचिस लक्ष जो हादी कुरबानी है আল্লাহর মেহরবাণীতে আজকে উন্নত প্রযুক্তি শুধু সেটা নয় এখানে আরো অনেক বিষয় আছে হজের শুক্র এখানে দম আছে আর অনেক বিষয় আছে এগুলো যুক্ত অনেক হয়ে যাবে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই পশুগুলি আল্লাহর নেহামক এবং আল্লাহ বলছেন সেই নিয়ামত গুলি আপনার আল্লাহ বলেছেন জাতি করে এর উপরে আল্লাহর জিকির করা হয় আল্লাহ জিকির করছি আর এটা আমাদের এর গোস্তা মুসলিম জাতির জন্য বহুত বড় একটি খাদ্য সংগ্রহের একটা বিরাট ব্যবস্থা হচ্ছে সারা পৃথিবীর গরিব দেশগুলোতে দেওয়া হয় এতে তাদের উপকার হচ্ছে তাই হাজিরা হজ করছেন সেখান থেকে অন্যান্য মানুষও উপকার পাচ্ছে এবং আমাদের খাদ্যের একটা বিরাট যোগান আমরা এখান থেকে আমরা আমাদের অর্থনীতির সম্পর্ক কোথায় জি এটা অর্থনীতি ব্যাপকভাবে জড়িত এখানে এই ব্যবস্থার মাধ্যমে পশু পালন পশুর বাণিজ্য পশু জবায়ের মাধ্যমে আমরা বাধ্য পশু জবাই করতে কাজে এই কৃপণতার কোনো সুযোগ নেই জবাই করে ফেলেছি এখন গরিবদের কাছে এটা বিতরণ করতে আমরা বাধ্য হচ্ছি গরিবরা এই গোষ্ঠগুলো পেয়ে ভোগ করছেন অর্থাৎ পশু যারা পালন করেছেন তারা লাভবান হচ্ছেন পশু যারা কিনে এনে মার্কেটিং করেছেন তারা লাভবান হচ্ছেন আমরা ক্রয় করে এবাদতের মাধ্যমে ওটা জবাই করে দিছি চামড়া থেকে চামড়া থেকেও নেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে কোম্পানিগুলো যে জনশক্তি এর পিছনে অত রয়েছেন তারা উপকৃত হচ্ছেন এটাকে প্রসেস করে বিভিন্ন দেশে পাঠানোর মাধ্যমে পুরো হস্তায় মূলত অর্থনীতিকে অত্যন্ত সমৃদ্ধ করে অর্থাৎ বিশ্ব অর্থনীতি সমৃদ্ধ করার অনন্য হচ্ছে শুধু নাই বরং হজের সময় সার্বিক বাণিজ্য যেন মানে একটা শীর্ষে অবস্থান করে তখন যেটা বিশেষ করে মুসলিম উম্মার উপকারের স্বার্থে এই জিনিসটা সৌদি আরব কেন্দ্রিক যে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা বছরে একবার পাওয়া যায় এটা আর অন্য কোনো সময় পাওয়া যায় না আর আল্লাহ আল্লাহর আলমিন হজের সঙ্গে ব্যবসাটাকে বৈধ করলেন কেন জি আল্লাহ কোরআন করিমে যে মানুষের সমস্যা ছিল জাহেলি যুগে হজের সময় ব্যবসা করতে মেলাই যেত জি এখন হজও করতে আসবো আবার টাকা পয়সা কামাই সফরে এসে বাণিজ্য করতে দুনিয়াবি বরকত অর্জন করার জন্য চেষ্টা করতে তোমাদের কোনো নাই সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসে ব্যবসার একটা কেন্দ্র হতে পারে এখানে মৌলিক উদ্দেশ্য হলো মানে মুসলিম বিশ্বের মধ্যে অর্থনৈতিক অবস্থানকে সচল করা মানে যে যেখান থেকে আসক না কেন বিশেষ করে হজের সময়ে যে ব্যবসায়ীরা যেটা উপকৃত হয় এই উপকারটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হলো এই আয়তের মৌলিক উদ্দেশ্য যদি এটা আমরা লাভ করতে পারি দেখা যাবে যে কোনো দেশে ব্যবসায়ী মন্দা ওই জায়গায় যখন হজ থেকে ফিরে যাবে লোকজন হাজিগণ এই মন্দাটাকে দূর করার জন্য সহযোগিতা করতে পারে আর একটা বিষয় হলো যারা মুসলিম বিশ্ব থেকে বিভিন্ন স্থান থেকে এসে মক্কায় অবস্থান করে ব্যবসায়ী ক্ষেত্রে হজ্জের সময় তারা সবচেয়ে বেশি উপকৃত হয় এখানে আর বিষয় জড়িত হুদুদের মধ্যে যে ব্যবসায় লেনদেনটা হয় এখানে কোনো অমুসলিম অংশগ্রহণ করতে পারে এখানে একটা বড় হেকমত হলো দুই হারামেই মদিনা হোক আর মক্কা হোক যে ব্যবসায় আঞ্জামটা হয় উপকারিতা আছে কিন্তু অন্য এবাদত গুলো বেশিরভাগই বহুবার করার বারবার করার মতো এবাদত হজ হলো জীবনে একবারের এবাদত আমরা অন্য কোন এবাদতে এত বেশি অল্প সময়ে মানসিক ভিতরে চারিত্রিক পরিবর্তন আমরা দেখি একবার হজের মাধ্যমে মানুষের ভিতরে যতটা পরিবর্তন দেখি যে প্রথমত লক্ষণীয় বিষয় হজ যেটা করছি সেটা নষ্ট যেন না হয় একটা প্রসঙ্গ আমরা মানে ছেড়ে দিয়েছি সেটা হলো হজ আনন্দময় জিনিস করলাম কিন্তু অনেক ক্ষেত্রে হজ থেকে ফিরে যাওয়ার পরে আমরা যে কার্যক্রমে তোমরা হজ করার পরে মূল জীবনে ফিরে যেও না এর অর্থ হলো প্রত্যেক মুসলিম ব্যক্তিকে মনে করতে হবে নতুন জীবন আদর্শটা আমি যেন ধরে রাখতে পারি নতুন জীবন পেয়েছি ফিরে না যায় এই প্রভাব যদি না দিতে পারে তাহলে আমি পরের কিছু পাবো না এমনই ইহু এর কল্যাণটা পাবো না অনেক ক্ষেত্রে দেখা যায় যাওয়ার পরে কোনো মাজার অতিক্রম করছি সেক্ষেত্রে আমি দুইটা টাকা দিয়ে দিলাম আমি এখানে যেন শেষ অঙ্গিকার তার আল্লাহর গড় তফের মধ্য দিয়ে যেন হয় তেন না দেয় তাহলে আসলাম তফ দিয়ে শুরু করলাম আবার তফের মধ্য দিয়ে যখন আমি যাব তাহলে কি অঙ্গীকার করে আমি গেলাম জি ধন্যবাদ আসলে আমার শেষ স্মৃতিটা যেন বাইতুল্লাহকে নিয়ে জড়িয়ে থাকে যে বাইতুল্লাহ বাইতুল্লা কেন্দ্র যে বাইতুল্লাহ ইব্রাহিমকে স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে সকল সিরিকে বিরুদ্ধে যুদ্ধ করে হানিফান মুসলিমান আল্লাহর হুকুম মেরেছেন গোড়া ভাবে একেবারে কোনো প্রতিরোধ তাকে ব্যাখা করতে এসে শুরু করেছি আঁকড়া ভেঙে দিয়ে একমাত্র আল্লাহর এবাদতের যে কেন্দ্রটা ওই কেন্দ্রটাকে আমি দেখে যাচ্ছি আমরা অনেকে অতিভক্তি করি বাইতুল্লাহ দেখে তাকিয়ে পিছনে ফিরে ফিরে চলে যাচ্ছি এরপরে পিছন ফিরার পরে বাইতুল্লাহ ওখানে আমি অন্য জায়গায় চলে গেলাম বাজারে চলে গেলাম কবরে চলে গেলাম অর্থাৎ আল্লাহ আল্লাহর কাছে যে জন্য এসেছিলাম সেই জন্যই আবার অন্য জায়গায় যাওয়ার কাছে চাইতে হবে অনেক মানুষই সেখানে যান অনেক কিছুই চান না কিন্তু হেদায়তটা সঠিক যে আল্লাহ আমাকে আপনি হেদায়ত দান করুন যেটা হলো হেদায়তের কেন্দ্রবিন্দু এবং শেখ আহমদুল্লাহ তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই টিভির অন্তরালে পিছনে থেকে যে সমস্ত লোকেরা কাজকর্ম করেছেন তাদের সকলকে সকলের কল্যাণ কামনা করে আমরা এখানে বিদায় করছি ورحمة الله وبركاته নামের সাথে সঙ্গতিশীল অনুগদার কল্যানের জন্য তারা নিজ দেশে বলছে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য কোরআন যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় অনেকগুলো দিকে রয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ شیخ शाहिदুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর जीवन <स्था> बार्ता ज्ञान गर्भ आलोचनार मंच आज रत साढ़े नुन सम्प्रचार सकाले पीट ठीक है